মানবতার সমাধান qalu atattakhizuna হু قال اعوذ بالله ان اكون من الجاهلين قال ادع لنا ربك يبين لنا ما هي قال انه يقول انها بقره لا فارص ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون الله سبحانه وتعالى دربارے شکر یادے کرچی الحمدللہ درود و سلام নবী মোহাম্মদুর রসুল্লা প্রতি আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করে চলছিলাম সোরাই বাকারা থেকে আজ আপনাদের সামনে বন ইসরায়েলদের তথা মুসা আলাহিসাল্লামের কাউমের ইহুদীদের একটি চমৎকার ঘটনা যেই ঘটনাটি সুরা বাকার ভিতরে বর্ণিত হয়েছে এবং এই দীর্ঘ কোরআনে সবচাইতে বড় যে সুরা সোরাতুল বাকারা এই বাকারা সুরার নামকরণ হয়েছে এই ঘটনাটির উপরেই এবং এই ঘটনাটির কেন্দ্র করে বা এখানে বাকারা শব্দটি ব্যবহৃত হওয়ার কারণে বাকারাতন শব্দ অর্থ হচ্ছে গাভী এবং এই গাভি জবাই করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল মুসা আলাইসালাতামের কাউম তথা বনি ইসরাহলকে সেই ঘটনাটি কী ছিল যেই ঘটনার পরিপ্রেক্ষিতে এই বুসা আলহি সালাতামের উম্মতকে গাভী জবাই করার জন্য নির্দেশ এসেছিল ঘটনাটি আমরা সংক্ষিপ্তভাবে শুনবো সেই সাথে এই ঘটনাটি থেকে আমাদের জন্য আল্লাপাক কি উপদেশ দিয়েছেন আমরা কি শিক্ষা পেতে পারি আমরা সেই বিষয়গুলোকে নিয়ে আলোচনা পেশ করব। সম্মানিত দর্শক শ্রোতা বন ইসরায়েলদেরকে আল্লাহাক অসংখ্য নিয়ামত দান করেছিলেন এবং সেই নিয়ামত গুলোর কতিপয় আমরা পিছনে আলোচনায় দেখেছি বিশেষ করে এই বন ইসরায়েলদেরকে একটা বিশেষ মর্যাদায় প্রতিষ্ঠিত করেছি এই মর্যাদাবান জাতি বারবার তারা পদচ্যুত হয়েছে বিভ্রান্ত হয়েছে আল্লাহর সঙ্গে বেঈমানি করেছে নবীর সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে তারা আল্লাহর আদেশকে অমান্য করে শিরকের মতো জীব যন্তু পূজার মতো পাপে লিপ্ত হয়েছে তারা আল্লাহকে দেখতে চাই তখন তাদেরকে একটি রূপক পাহাড়ের উপরে নূরের ঝলকানির একটা বিস্পুরণ বা বিচ্ছুরন ঘটিয়ে তাদের এই দাবিকে ধুলিস করে দেওয়া হয়েছে যখন দেখলো যে তারা ওই পাহাড়ের উপরের আলোর বিচ্ছুরনকে তাদের চোখ দিয়ে বরদাস্ত করতে পারেনি বেহুস হয়ে পড়েছে বা মৃত্যুবরণ করেছে আবার কান্নাকাটি করে হয়েছে হে মোসা আমাদের এরা সবাই গণ্যমান্য সম্মানিত আমাদের সমাজের আমাদের নেতা আমাদের নেতৃবর্গ এরা যদি সব মরে যায় তাহলে আমরা তো সব এতিম হয়ে যাব আপনি এদেরকে জীবিত করার ব্যবস্থা করুন অথবা পুনরুত্থিত করার ব্যবস্থা করুন অথবা এদের যে এই জ্ঞান হরণ হয়ে বেহুশ হয়ে পড়েছে তাদেরকে আবার সুস্থ অবস্থায় ফিরে আনার ব্যবস্থা করুন আল্লাহর কাছে দোয়া করুন আল্লাপাক তাদেরকে সেখান থেকে ফিরিয়ে দিয়েছিলেন এভাবে একটার পরে একটা নিয়ামত দ্বারা এই বন ইসরাকে আল্লাপাক পৃথিবীতে একটা বিশেষ মর্যাদাশীল জাতিতে পরিণত করেছিলেন তারপরেও তাদের ভিতরে ঘটে গেছে আরো অনেক ঘটনা যেই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আল্লাপাক তাদের জন্য দিয়েছিলেন আবারও এই নিয়ামতে পূর্ণ আরও কিছু উপহার আরো কিছু নিয়ামত সেই নিয়ামতের একটি হচ্ছে যখন তাদের সমাজে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল এক ব্যক্তি খুন হলো শুধু খুনি নয় খুন করে এই ব্যক্তিকে নিয়ে আরেকজনের দরজায় ফেলে আসলো যেই ব্যক্তি এই খুনের সঙ্গে জড়িত নয় ঠিক যেমনটা বর্তমানেও অনেক সময় দেখা যায় যে খুনিরা খুন করে সেই খুনকে অপরের ঘরের দরজায় বা তার আঙ্গিনায় তাকে ফাঁসানোর জন্য সেখানে ফেলে আসে দেখুন আজ থেকে হাজার হাজার বছর আগের ঘটনাটি আমাদের জন্য একই দৃশ্য কারণ এই ধরনের ঘটনা সব জায়গাতেই সব ক্ষেত্রেই প্রায় একইভাবে সংঘটিত হয় খুনি খুন করে ওই মৃত ব্যক্তিকে আরেকজনের ঘরের দরজায় ফেলে চলে গেছে এবার সকাল বেলায় সেই খুনি ব্যক্তি সমাজের মানুষের সামনে চিৎকার করে কান্নাকাটি করে বলা বলি শুরু করেছে দেখো দেখো আমার চাচা আমার আপন চাচা তাকে কে যেন খুন করে ওই যে দেখো যার ঘরের দরজায় রেখেছে সেই তো খুনি সে আমার চাচাকে খুন করেছে সুতরাং সমাজের লোকদের কাছে এবং সেই সময়ের নবী উষা আলাহিসাল্লামের কাছে বিচার পেশ করা হলো আমি খুনের বিচার চাই আমার চাচার হত্যাকারীর যথোপযুক্ত শাস্তি চাই ভাতিজা ভাইয়ের ছেলে চাচা খুন হয়েছে পাগলের মতো চিৎকার করে মানুষকে জড়ো করে ফেলেছে এর বিচার চাই কিন্তু যার ঘরের দরজায় ওই লাশকে পাওয়া গেছে সেই ব্যক্তি বলছে আমি এই খুনের সাথে জড়িত নই আল্লাহর কসম। আমি এই খুন করিনি কেন আমি তাকে খুন করতে যাব তার সঙ্গে আমার তো কোনো দ্বন্দ্ব কলহ অথবা বৈষয়িক বিষয় নেই কিন্তু সুচতোর খুনি তাকে খুন করে তার দরজায় ফেলে গেছে এই রহস্য উদ্ঘাটনের জন্য দেশের নেতৃবর্গ ব্যক্তি বসে গেছে তাহলে খুনি কে কে তাকে খুন করলো লোকটা তো আর এমনি এমনি খুন হয়ে যায় নাই নিশ্চয়ই কেউ না কেউ তাকে খুন করেছে অতএব সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ দল বেঁধে মূসা পায়গাম্বর আলহি সাল্লা সাল্লাম নবী মূসার কাছে ছুটলেন যে এটার সমাধান একমাত্র নাবি মূসা আল্লাহর সঙ্গে কথা বলে ওয়াহির মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিতে পারবেন যে প্রকৃতপক্ষে খুনি কে আল্লাহরবুল্লা আলমিন যে কোনো ঘটনার রহস্যকে একটি আনুষ্ঠানিকতার ভিতর দিয়ে অথবা সত্যকে এমনভাবে উদ্ঘাটিত করে দেন যে তখন আর কারো সেই বিষয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ থাকে না এটাই হলো আল্লাহ রবুল্লা আলমিনের একটা মস্ত বড়ো হ্যাকমত এবং কৌশল আল্লা সুবাহানহাতলা সর্বময় হ্যাকমতের অধিকারী সমস্ত কৌশলের সমস্ত পরিকল্পনার ঊর্ধ্বে আল্লা সুবাহানহাল্লার জ্ঞান কে খুন করেছে ফুনিকে পাওয়া যাচ্ছে না আর এদিকে খুনের বিচার সেই খুন হওয়া ব্যক্তির পরিবারের পক্ষ থেকে তার ভাতিজা তার সন্তানেরা তার পরিবারের লোকেরা দাবি করছে আমরা খুনিকে খুঁজে বের করতে চাই আমরা এর বিচার চাই খুনির উপযুক্ত শাস্তি হওয়া চাই ঘটনার একটু পিছনে যদি আমরা যাই যে ব্যক্তি খুন হলেন তিনি ছিলেন ধনাঢ়্য ব্যক্তি তার ছিল একটি মাত্র সুরশী রূপসী সুন্দরী মেয়ে যেমন দেখতে সুন্দরী তেমনি গুণে মানে একজন আদর্শ নারী আর তার ছিল অনেক সম্পদ বৃত্ত বৈভব নারী এবং সম্পদ এই দুইয়ের প্রতি মানুষের লোভ এবং আকাঙ্ক্ষা তার ভিতরে এক ধরনের প্রাপ্তির তীব্রতা সৃষ্টি হয় কিন্তু ভাইয়ের ছেলে ছিল অনুপযুক্ত এই মেয়ের জন্য এবং তার সম্পদের জন্য কিন্তু একমাত্র মেয়ে এবং পরিপূর্ণ সম্পদ যদি একবার চাচাকে খুন করে ফেলানো যায় তাহলে পূর্ণ সম্পদের মালিক সে হয়ে যাবে এই লোভে এবং পুরো সম্পদের মালিক এবং তার চাচাতো বোন বা তার চাচার মেয়েকেও সে গ্রহণ করতে পারবে রূপে তার জীবন সঙ্গী রূপে এই দুরবি সন্ধি এবং লোভ তার ভিতরে দানা বেঁধে ওঠে এবং এই যুবক যে তার ভাতিজা যে আজকে মায়া কান্না করছে চাচার হত্যার বিচার চাইছে দারে দাঁড়ে ঘুরছে লাশ নিয়ে যে এই লাশকে নিয়ে ফেলে এসেছিল আরেকজনের ঘরের দরজায় তাকে ফাসানোর জন্য শেয়ার কেউ নয় এই প্রকৃত খুনি কিন্তু কে বলবে যে সে খুন করেছে তার চোখে মুখে ওই ধরনের কোন চিহ্ন নেই অমানিত দর্শক শ্রোতা আমরা যারা এই ঘটনা শুনছি এই ঘটনা কিন্তু বন ইসরাহলের যুগে মুসা আলা ইসলামের যুগের সংঘটিত ঘটনা কিন্তু তারপরে আজ পর্যন্ত এই একই চিত্র একই নাটক একই ভাবে চাচাকে খুন করার ঘটনা ভাতিজা কর্তৃক চাচার সম্পদকে আহরণ করার লোভ অথবা চাচার মেয়েকে তার অধীনে নিয়ে আসার আকাঙ্ক্ষা একমাত্র মেয়ে অনেক সম্পদ আর কোনো ছেলে নেই এই ধরনের অভিভাবকদের অনেক সময় অনেক বড়ো ধরনের দুর্ঘটনার মুখোমুখি হতে হয় এই ঘটনা অহরহ ঘটছে আমাদের দেশে আমরা ঘটনাগুলো দেখে চমকে উঠছি বৃদ্ধা মা হয়তো को बसाड़ी अवस्थान करदेश आशे एक मात्र मेय बी रतर अंधकारे क्या बााता खून कर चले गे घटना देखी अनुरूप भावे एक मेत देखा जा मे के पे हम सम्पद पे हम जी खुले जाए हो लाभवान होब यह खुन घटना घटे गट सम्मानित दर्शक श्रोता हमें ये गल्पटी शेष करब ইনশাল্লা বিরতির পর আশা করি আমাদের সঙ্গে থাকবেন আমরা একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে উঠে মরুভূমি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 शुक्रवार बुधवार रत नट पुन सम्प्रचार सकाल साढ़े सतटाएंगलेश सत्यारमिन तर जीव समय व्यवहारित्व पालन कर अत्याचार देख इे अदिकार आदेश आज सन्दा साढ़े छापुन सम्प्रचार दुपुर साढ़े बारोटाय बांगे पीस टी बांगल् আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা বিরতির আগে মধ্যে আগেসরা একটি খুনের ঘটনা নিয়ে কথা বলছিলাম যে খুনের ঘটনাটির সঙ্গে আপনজন জড়িত ছিল এটি বর্ণিত হয়েছে সোরা বাকার সাতষট্টি নম্বর আয়াত থেকে তিয়াত্তর নম্বর আয়াত পর্যন্ত আমরা আয়াতগুলোকে সামনে নিয়ে ইনশাল্লাহ কথা বলবো কিন্তু তার আগে আমরা যে বিষয়টি আপনাদের সামনে বলতে চেয়েছিলাম যে খুনের ঘটনা সংঘটিত হওয়ার পিছনে অধিকাংশ ক্ষেত্রে আপন হাত থাকে এটিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কোনো আপন ছাড়া নিকটতম ব্যক্তি ছাড়া সচরাচর কোন খুন সংঘটিত হয় না বিশেষ করে যেখানে কোনো বৈষয়িক লাভ নারী ঘটিত ব্যাপার সম্পদ গ্রহণ করার বা সম্পদ আহরণের একটা দুরবি সন্ধি কাজ করে একটা পরিকল্পনা কাজ করে এই ধরনের ক্ষেত্রে যে ব্যক্তিকে খুন করা হয় অবশ্যই তার কোনো নিকটতম ব্যক্তি বা পরিবারের ব্যক্তি তার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে তবে হতে পারে কিছু খুন যেগুলোর সঙ্গে আসলে কোনো সম্পর্ক থাকে না পথে ঘাটে রাস্তাঘাটে ছিনতাই ডাকাতি দুর্ভাগ্যক্রমে হঠাৎ এই ধরনের ঘটনার, পড়ে গেলে অপরিচিত ব্যক্তি দ্বারা এই ধরনের হয়তো কোনো ঘটনা ঘটে যেতে পারে কিন্তু পারিবারিক ক্ষেত্রে যেখানে সম্পদ এবং নারী এই দুটো জিনিসের সংশ্লিষ্টতা অধিকাংশ খুনের পিছনেই কারণ হিসাবে অপরাধ বিজ্ঞানীগণ অনুসন্ধান করে দেখেছেন যারা অপরাধ সংঘটিত হওয়ার কারণ নিয়ে কাজ করেন তারা এই ঘটনাটিকে একটি সাইন্টিফিক ঘটনা দেখুন পবিত্র কোরআনে বর্ণিত বিষয়গুলো কোনোটি অবৈজ্ঞানিক নয় কোনোটি অযৌক্তিক নয় অথবা কোনোটি বিচার বিশ্লেষণ করে তাকে অহেতুক অপ্রয়োজনীয় বিষয় বলে সাব্যস্ত করার নয় একদিকে এখানে একটি খুনের ঘটনা জড়িত আছে এখানে একটি নারী ঘটিত ব্যাপার আছে আবার এই ঘটনাটির সাথে ধন সম্পদ আহরণের একটি ব্যাপার আছে আবার এই ঘটনাটির সঙ্গে আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে এই যে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করা আজকে আমাদের সমাজেও এরকম একটি গ্রুপ তৈরি হয়েছে যারা এই বিধানকে আল্লাহর হুকুমকে একটু বাড়িয়ে বলার ব্যাপারে বেশি আগ্রহী আল্লাহ পেঁয়াজ খাওয়াকে নবী মোহাম্মদুর রসুল্লাহামের মাধ্যমে পেঁয়াজ বা রসুন খাওয়ার ব্যাপারে আমাদের জন্য যে একটি নীতিমালা দিয়েছেন সেটি হলো এই পেঁয়াজ রসুন খেলে মুখে এক ধরনের দুর্গন্ধ হয় কিন্তু পেঁয়াজ এবং রসুন দুটোই ভেষজ ও উদ্ভিদ হিসাবে এবং এর শরীরে বিশেষ করে এই হজম শক্তি পরিপূরকের ক্ষেত্রে অথবা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে অথবা শরীরের যৌন শক্তিকে টিকিয়ে রাখার ক্ষেত্রে এই দুটো ভেষজের বা এই উদ্ভিদের যথেষ্ট একটা গুরুত্ব আছে আমরা মানে ইসরায়েলদের এর পূর্বের আলোচনায় দেখিয়েছিলাম কিন্তু এই দুটোর একটা দোষ আছে সেটি হলো যে এটা যদি কাঁচা অবস্থায় খাওয়া হয় তাহলে মুখে এক ধরনের আসতে গন্ধ হয় যে গন্ধটি ফেরিস্তা বা মালাইকাদের কষ্টের কারণ হয় যারা রহমতের তারা আমাদের সঙ্গে আছেন তারা আমাদের আমল গুলোকে লিপিবদ্ধ করেন বা তারা আমাদের জন্য কল্যাণ কামনা করেন আল্লাহর কাছে দোয়া করেন বিশেষ করে মসজিদে যখন যাওয়া হয় পাশে মুসল্লিরা থাকেন এই যে একটা চমৎকার পরিবেশ এই পরিবেশে রাসুল সাল্লু আলাইসাল্লাম বলছেন কাঁচা পেঁয়াজ খেয়ে এইটুকু হইল আল্লাহর বিধান এখন বাড়াবাড়ি কারীরা কি করেছে হতোয়া দিয়ে দিলেন পিঁয়াজ খাওয়া হারাম এবার ভেবে দেখুন যে জিনিস আল্লাহ হারাম করে নি সেই জিনিস উনি নিজে এত বড় আলেম হয়েছে যে উনি নিজে এবার হারাম করে দিয়েছে। এই ধরনের কিছু আলেম আমাদের সমাজে বড় বিভ্রান্তি ছড়িয়ে বেড়াচ্ছেন এদের থেকে আমাদের সাবধান এবং এদেরকে পরিহার করা উচিত যারা কোনো জায়গায় বক্তৃতা করতে গিয়ে এমন এমন মাসালা বর্ণনা করেন এমনভাবে কঠোরতা অবলম্বন করেন তারা নিজেরাই ফায়সালা দিয়ে দেন আর বিচারের দিনের কোনো ফায়সালা তারা অবশিষ্ট রাখেন না অমুক কাফের অমুক জাহান্নামি তার ঠিকানা হবে যাহার নাম এটা হারাম এটা নাই এটা যে করবে সে যাবে সব তারা করে। থেকে চুন খসলে তারা এখানে সর্বোচ্চ বিচার করে বসেন এটাই বাড়াবাড়ি এই ঘটনা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ধর্মের বিষয় নিয়ে আল্লাহর বিধান নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় অবশ্যই সেই হাদিস থাকতে হবে এবং সৈয়াদিস কথা নেই কিন্তু বর্ণনা করতে গিয়ে আল্লাহর আলি ও তার বিধানের ভিতরে এমন কোনো কঠোরতা এমন কোনো সেই নিষ্ঠুরতা নেই যে সামান্য একটু পানের চুন খসলেই সে জাহান্নমী হয়ে যাবে এটা অনেক সময় বলা হয় একটি উদাহরণ দিয়ে আমরা দেখলাম যে কিভাবে কাছে লোকজন এসে আরোজ করেন হে মূসা আমাদের জন্য আপনি আল্লাহ সুবাহর কাছে দোয়া করুন দোয়ার মাধ্যমে আপনি আমাদের জন্য আল্লাহর কাছ থেকে ফয়সালা নিয়ে আসেন আমরা বড় বিপদে আছি এই কথাগুলো আল্লাপে এক পর্যায়ে তাদেরকে নির্দেশ দিলেন যে হে আমাদের সম্প্রদায় আল্লাহ সব আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আমার সম্রদায় তোমরা গাভী জবাই জবাই করে দাও লাগিয়ে দাও স্পর্শ করে দাও সে জীবিত হয়ে উঠবে আর সে যখন জীবিত হয়ে উঠবে তখন সে বলে দেবে খুনিকে বিষয়টাকে তারা প্রথমে বলল যে মোসা আপনি একজন পয়গাম্বর আপনি আমাদের সঙ্গে ঠাট্টা করেন এটা কি আপনার মানায় হুজুয়া মোসা আলাই বললেন লাহালো আমি তোমাদের সঙ্গে ঠাট্টা করবো কেন আল্লাবাক তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা এটা করো আর এটা যদি করো তাহলে তোমরা সফল হবে কিন্তু তারা এতটুকুতে সন্তুষ্ট হলো না তারা বলল ঠিক আছে মোসা গাভী যদি জবাই করতে হয় আর জবাইকৃত গাবির গোস্ত যদি তার দেহে স্পর্শ করে সে যদি কথা বলে তাহলে এটা তো সেই গাবি হলে হবে না এই যে তাদের ভিতরে বাড়াবাড়ি শুরু হয়ে গেল তারা যদি একটা সহজ সরল ভাবে গাভিজ করতো হয়ে যেত কিন্তু এবার তারা এসলে বলল যে গাবিটার রং কেমন হবে গাবিটার বয়স কেমন হবে গাবিটার চালচলন কেমন হবে আমাদেরকে গাবি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ বিবরণ দেন তা না হলে তো আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে থাকবো কেমন গাবি জবাই হবে আল্লাহও তাদেরকে এই কথা প্রশ্ন করার পরে তাদের উপরে চাপিয়ে দিলেন এমন একটা গাবি হবে যেটা বড়ও না ছোটও যেটা বাচ্চাও হবে না বৃদ্ধাও হবে না মাঝামাঝি বয়স এমন একটা রং হবে যেটা হবে পিত বর্ণ সবুজ কালোও না লালো না সাদাও না যেই ধরনের গাবি সহজে পাওয়া যায় না আর এমন একটা গাবি হবে যে গাবিটার গলায় কখনো দড়ি পড়ে নাই যাকে কখনো কোনো রাখাল বেঁধে রাখে নাই যে ছিল মুক্ত যার পিঠের উপরে কোনো কিছু কখনো বসে নাই এরকম একটি সম্পূর্ণ স্বাধীন এবং পরিচ্ছন্ন পরিমাপের এমন একটা গাভী তোমরা নিয়ে আস তাহলে সেই গাবিটা দিয়ে তোমাদের এই সমস্যা সমাধান হবে দেখুন সহজ সরল ভাবে শরীয় কে ধারণ করা হচ্ছে এটা ইমানের বিষয় তারা বিশ্বাস আনতে পারল না নবীর তাদের তৃপ্তি হলো না আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে নবীর তরিকা নবীর শিখানো রাস্তার উপরে তাদের তৃপ্তি নাই আল্লাহরসুল কয়রাকাত নামাজ পড়েছেন যে কয়রাকাত তারাবি নামাজ পড়েছেন ওতে অনেকের তৃপ্তি আসে না বাড়াইয়া পড়তে হবে বাড়াইয়া না পড়লে কি হয় এই বর্ণনার পরে এক পর্যায়ে তারা বললেন যে আমরা এবার একটা সঠিক ব্যবস্থা পেলাম ইনশা আল্লাহ আল্লাহর উপরে ভরসা করে তারা বলেছিল যে আমরা সফল কাম এই যে আল্লাহ শব্দ উচ্চারণ করার ফলে আল্লাপাক তাদেরকে সে ব্যবস্থা করে দিয়েছিলেন খুঁজতে লাগলেন কোথায় পাওয়া যায় সেই গাভি খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজতে এক অবস্থায় মিলে মিলেও গেল এবং ঘটনাটিকে আমরা অতি সংক্ষেপ করে শেষ করছি যেহেতু সময় শেষ এক পর্যায়ে তাদেরকে অনেক পয়সা দিয়ে এক পাল্লায় গাভি আরেক পাল্লায় সম পরিমাণের ওই যে সেই অর্থ মুদ্রা স্বর্ণ অর্থাৎ এই একটা বলা যেতে পারে যে একটা মানে সেই আন যেই ধরনের একটা প্রাণী কল্পনা করা যান এই প্রাণীটা তারা যখন পেয়ে গেল এবং সেটাকে নিয়ে আসল এবং জবাই করলো জবাই করা গরুর গুছ যখন ওই মৃত ব্যক্তির সঙ্গে লাগিয়ে দিলো বা টাচ করলো সে জীবিত হয়ে বলল। যে আমার খুনি তো তোমাদের সঙ্গে দাঁড়ানো উদ্ঘাটন করে দিলেন এবং এই সত্য উদ্ঘাটন করার মধ্য দিয়ে আল্লাবাক আমাদেরকে শিক্ষাদান করলেন আল্লাহর হুকুমকে বিনা বাক্যে মেনে নেওয়া এটা হচ্ছে মোমিনের কাজ আল্লাহর হুকুমকে নিয়ে বাড়াবাড়ি না করা প্রশ্ন প্রশ্ন করে বোন মধ্যে ওই যে সেই প্রস্ত সৃষ্টি করা এটা কোনো মোমেনের কাজ নয় আবার সত্যকে গোপন করলেও আল্লাহ সেই সত্যকে প্রকাশ করে দিতে পারেন এই যে একটি জ্ঞান দান করলেন আর আল্লাহ হচ্ছেন সমস্ত জ্ঞানের মালিক সম্মানিত দর্শক শ্রোতা এই আলোচনার সঙ্গে আমরা বন ইসরাইলদের আলোচনার বিষয়টি শেষ করবেন শাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করন কোরআনের জ্ঞান অর্জন করে প্রকৃত জ্ঞানী হওয়ার এ বলেই আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাত আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক ইউকে পাউন্ড তিন শূন্য এক SWIFT, BIC, बारे इमेल कर समाधान কলাম কোরআন বুঝতে চান ওর আন বুঝতে হলে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 ज्ञान रखा जरूरी जानते हम देखु कुरान और इलामामी आदर्श प्रति रविवार रत साढ़े आठ टाइम सम्प्रचार सकाल सार्लादे पिंग